চরিত্রবান বন্ধু বাছাই ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদি কদি ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদি কদি ঘুরবে না আদর্শবান সঙ্গী ছাড়া কদি ঘুরবে না গোলাপ বনের গুঞ্জরন সৎ সুন্দর সঙ্গ যেন একটি গোলাপ বোন গোলাপ বনের হৃদয় জুড়ে ভোমর গুঞ্জন সৎ সুন্দর সঙ্গ যেন একটি গোলাপ বোন তাই তো বলি অসৎ সাথীর সঙ্গে থেকে মরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদি কদি ঘুরবে না চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না হয়। খোরের বন্ধুদেরও নেশা কয় চোরের সাথে মিশলে চুরি করার স্বভাব হয় নেশা খোরের বন্ধুদেরও নেশা কয় चोर सा चोरी करार स्व नेशा बंधु देो नेशा चुरी क মনের ভুলেও খারাপ লোকের পাল্লাই ঘুরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদি কদি ঘুরবে না পুণ্যবানের সঙ্গে যদি কাটাও একটি ক্ষণ সাদা মাটা শতাব্দী তার কাছে সাধারণ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 আদর্শবান সঙ্গী ছাড়া এদি কদি ঘুরবে না চরিত্রবানা আদর্শবানা এদি কদি ঘুরবে না আদর্শবান সঙ্গী ছাড়া এদি কদি ঘুরবে না আদর্শবান সঙ্গীচারা এদি কদি ঘুরবে না আদর্শবান সঙ্গীচারা এদি কদি ঘুরবে না